বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরকম দর্শক আপনারা যারা আমাদের সাথে পিস টিভি বাংলার দর্শস্থ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর আমরা আলোচনা করছি সন্ন্যাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালবাসা। আমরা বিগত পর্বে আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালবাসা ইমানের দাবি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয় বা তবে এর মাপকাটি ঠিক না থাকলে আমরা আল্লাহর জন্য ভালবাসার নামে পাপের ভিতরে নিপতিত হয়ে যাই আর এর মাপকাঠি কোরআনকারিমের স্পষ্ট বক্তব্য দ্বারা ইমাম বখারি প্রমাণ করেছেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আমরা জানি না ভালোবাসা আপনি দাবি করছেন অন্তরে আছে কিনা না। আপনি তার এর্তেবা করতে পারছেন কিনা এটার উপরে নির্ভর করবে আপনাকে কতটুকু ভালোবাসতে হবে আল্লাহর জন্য সব ইমানদারকেই ভালোবাসতে হবে কিন্তু এর বৃদ্ধি কম হবে রসুল্লা সাল্লাহ সাল্লামের এতে বা অনুসরণ অনুকরণের বৃদ্ধি এবং কমতির উপরে আমরা আলোচনা করছিলাম অনেক সময় সুন্নাতের নামে আমরা সুনের বাইরে চলে যাই আমরা সবাই নিজেদেরকে সোনিক বলেই দাবি করি খুব স্বাভাবিক আমরা আসলে রসুল্লাহ সাল্লামকে ভালোবাসি তার সুন্নাতকে ভালোবাসি কারোর ভালোবাসার দাবি আমরা মিথ্যা বলতে যাব কেন তবে ভালোবাসাটাকে শয়তান প্রতারিত করতে পারে কাজে আমাদের সচেতন হতে হবে কিভাবে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে রসুল্লাহামের এরতেবাটা হতে হবে তার মতো কর্মে বর্জনে আপনি যে কর্মটুকু করে আরেকটা কিছু বাড়িয়ে করেন তার কর্মই বাড়িয়ে করেন এটাও রসুল্লাহ সাল্লাম বলেছেন সুন্নতের এরতেবা হলো না এটা তোমাকে সুন্নত অপছন্দ করার পর্যায়ে নিয়ে যেতে পারে তুমি এটা করো না ঠিক তেমনই আমি তার দেখানো পদ্ধতিতে এবাদত করলাম সালাত আদায় করলাম তার দেখানো সুন্নত পদ্ধতিতে এরপরে আরো দুই রেখাত নিজের বানানো পদ্ধতিতে করলাম এটাও এরতে না। কাজেই আমরা অনেক করি আর এরতে না হলেই মহাব্বতের দরজাটা বন্ধ হয়ে যায় আমি যখন ওই অতিরিক্ত কাজের মহব্বত এসে যাবে তখন শূন্যতের মহব্বত কমে যাবে সময় দর্শক শূন্যতের ক্ষেত্রে আরেকটা জরুরি বিষয় হলো গুরুত্বগত শূন্য রসুল্লাহ সাল্লাম কোন কাজকে কতটুকু গুরুত্ব দিয়েছেন এটাও তো রসুল্লাহ সাল্লাহের কাছ থেকেই শিখতে হবে এবং সুন্নতের জন্য উন্মুক্ত আল্লাহ তো ওয়াদা করেছেন আল্লাহ হেফাজত করেছেন কোরআনের ব্যাখ্যার জন্য মোমেনের এবাদতের জন্য আল্লাহর বেলায়াতের জন্য যা দরকার সুনত সহি আল্লাহ সংরক্ষণ করেছেন কাজেই আল্লাহ রসুল সাল্লাম যেটাকে যতটুকু গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশিকম গুরুত্ব দিলে আমরা মনের অজান্তে বেদাতের ভিতরে নিপতিত হয়ে যাই যেমন গুরুত্বটা কীভাবে বুঝবো রসলাম একটা কাজ করেছেন করার কোনো মৌখিক উৎসাহ দেননি অথবা নির্দেশও দেননি এটাও রসুল্লাহ সাল্লামের একটা শূন্যত আরেকটা কাজ রসুল্লাহ সাল্লাম করেছেন করতে উৎসাহ দিয়েছেন কিন্তু না করলে কোনো আপত্তি করেননি আর একটা কাজ রসুলাম করেছেন করতে আদেশ দিয়েছেন না করলে আপত্তি করেছেন একটা কাজ রসুল্লাহ সাল্লাম উপকরণ হিসেবে করেছেন আর একটা কাজ হিসেবে করেছেন এই সব বিষয়গুলো উদাহরণের মাধ্যমে সুন্নতের অনুসরণের জন্য খুলে দেন সুন্নতকে বুঝতে পারি এবং সুন্নতের আলোকে সুন্নত পালন করতে পুরোপুরি না পারলেও যদি সুন্নতের আলোকে ভালোবাসতে পারি তা আমরা দেখবো রসুল্লাহ সাল্লাম বলেছেন যে সুন্নতের আলোকে ভালোবাসতে পারলে সুন্নত অনুযায়ী পুরো আমল না করলেও এই ভালোবাসার বিনিময়ে আমরা অনেক অনেক অনেক বেশি মর্যাদা পেয়ে যাবো ইনশাল তাহলে আমাদেরকে বিষয়টা ভালো করে বুঝলে আমাদের জন্য মর্যাদার দরজাটা উন্মুক্ত হবে ইনশাআল্লাহ সমান্ত দর্শক গুরুত্বগত পর্যায় না বোঝার কারণে আমরা অনেক রকমের বেদ আতে লিপ্ত হয়ে পড়ি সুন্নত বিরোধিতায় লিপ্ত হয়ে পড়ি কিভাবে রসল্লাহ সাল আসালামের কর্মের ভিতরে দুটো দিক আছে একটা হলো জাগতিক আরেকটা হলো এবাদত জাগতিক কাজগুলোতে রসুল্লাহ সাল্লাম সাধারণত নিজেই উন্মুক্ততা দিয়েছেন কুলুমা তোমরা আর এবাদতের ক্ষেত্রে রসল আসালামের হুবহু অনুসরণের কোন বিকল্প দেননি কারণ কি জাগতিক ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হলো মূলত নিজদের জাগতিক চাহিদা পূরণ করা এটা ধার্মিকও করে করে। বিশ্বাসেও করে অবিশ্বাসেও করে আস্তে করে নাস্তিকু করে পানাহার পোশাক পরিচ্ছেদ খাওয়া দাওয়া ঘর বানানো এগুলো আমরা করি দুনিয়ার প্রয়োজনেই এক্ষেত্রে পর্যায়ে তিনটা যদি রসুল হুবসন্নত অনুসরণে হয় হবে। যদি অনুসরণে না হয় আমরা জাগতিক প্রয়োজন মেটাই তার নিষিদ্ধ পথে না যায় তাহলে সোয়াব হবে না গোনা হবে জায়জ হবে আর যদি তার নিষিদ্ধ কোনো পর্যায়ে চলে যায় তাহলে পরে গোনা হবে এখানে আমাদের বৃত্তটা একটু বড় সৈন্যতের ভিতরে থাকলে খুবই ভালো নইলে আরেকটা বড় বৃত্ত আছে যার ভিতরে থাকলে আমরা অন্তত গোনা হবে না আমাদের সব হবে না আমরা আমাদের জাগতিক প্রয়োজন মিটিয়ে নেব এটা পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া বাড়িঘর বানানো এগুলোর ভিতরে স্পষ্ট আর এটা বোঝা খুবই সহজ একটা দেশের মানুষ এই জাগতিক বিষয়গুলো ধর্ম বর্ণ নির্বিশেষে করে অর্থাৎ বাঙালি সমাজের রান্না বাঙালি মুসলমান বাঙালি মুসলমান করি বাড়ি ঘরে পদ্ধতিতে আবার এই যখন অন্য দেশে যাবেন দেখবেন বাড়ি ঘর রান্না অন্য পদ্ধতিতে এগুলো জাগতিক কাজ। আর কিছু আছে আবাদত এটা দেশ জাতি নয় ধর্মের কারণে পার্থক্য হয় একই সমাজের পাশাপাশি দুই বাড়ি রান্না এক পদ্ধতিতে করে খাওয়া দাওয়া বাড়ির ডিজাইন একই রকম কিন্তু তারা আল্লাহর জিকির এক পদ্ধতি করে না এবাদত এক পদ্ধতি করে না কাজেই এবাদতের ক্ষেত্রে উদ্দেশ্য তো আল্লাহ সন্তুষ্টি সবাব এক্ষেত্রে বৃত্তটা ছোট সবের জন্য বৃত্ত একটাই মোহাম্মদ রসোলা সাল্লাহ আসলাম তার সুন্নতের বাইরে সব পর আশা করা মানেই তাকে হেও করা অর্থাৎ তার পদ্ধতি সব পড়ছে না আমার বাইরে কিছু দরকার আর এই জন্যই এবাদতের ক্ষেত্রে ছোট বৃত্তের ভিতরেই থাকতে হয় কারণ এখানে উদ্দেশ্য স্বয়াব মহামালাতের ক্ষেত্রে ছোট বৃত্তের ভিতরে থাকলে সব আছে বাইরে গেলে আমাদের সব উই গোনাও নেই তবে এক্ষেত্রেও যদি বৃত্তের বাইরের কিছুকে আমরা সব মনে করি ঠিক একই রকমের সুন্নতের অবজ্ঞা করা হয়ে যাবে সময় দর্শক আর এজন্যই রসল্লা সাল্লাহ সাল্লাম পোশাক খাওয়া দাওয়া এক্ষেত্রে উন্মুক্ততা দিয়েছেন কেউ একান্ত নিষিদ্ধ পর্যায়ে না গেলে তাকে আপত্তি করেননি এবার তাদের ক্ষেত্রে সামান্য ব্যতিক্রম হলে আপত্তি করেছেন এটা রসুল্লাহ সাল্লাম সাহাবেরাও করেছেন আর আমরা অনেক সময় সুননতকে বুঝতে দেয় খাওয়ার সুনত পোশাকের শুননত বা এই চলা ফেরার সুন্নত এগুলোকে অনেক গুরুত্ব দিলেও এবাদতের ক্ষেত্রে হুবহু অনুকরণের গুরুত্ব দিই না এটা সুন্নত বোঝার ক্ষেত্রে গুরুত্ব বোঝার ক্ষেত্রে ব্যতিক্রম হওয়াতে আমরা অনেক সময় সুন্নতের বিরোধিতায় নিপতিত হই যেমন পোশাকটা হুবহু রসুলোচনার মতো হতে হবে পাগড়ির পেঁয়াজ গুলো রসুলোচনার মতো হতে হবে পাগড়ির কালার হতে হবে পোশাকের দর্ঘ প্রস্তু হতে হবে এগুলোতে আমরা যথেষ্ট গুরুত্ব দিই খাওয়ার সময় দস্তরখানটা রসুল্লাহ সাল্লামের মতো হতে হবে কিন্তু জিকিরে বসতে গেলে রসুল্লাহ সাল্লামের মতোই বসতে হবে উনি যেভাবে বসেছেন অথবা কোরআনতে লাওয়াত জিকির সালাদ সিয়াম, জানাজা মৃত ব্যক্তির জন্য দোয়া সব কিছুই রসুল্লাহামে হুবহু হতে হবে এটা আমরা এক্ষেত্রে অনেক সময় ব্যতিক্রমকে যথেষ্ট প্রশ্রয় দিই বিভিন্ন অজুহাতে না এটা হয়তো জাহেজ আছে নবীজি সাল্লাহ করেননি কিন্তু পোশাকের ক্ষেত্রে জাগতিক ক্ষেত্রে আমরা হুবহু অনুকরণকে গুরুত্ব দিয়ে থাকি বিষয়টা রসুলুল্লাহামের সুন্নত তার কর্ম তার নির্দেশনা অনুসারে সম্পূর্ণ উল্টো হওয়া দরকার ছিল এটা সুন্নত অনুসরণ নয় বরং সুন্নতের ব্যতিক্রম করা সুনতের ব্যতিক্রমকে উত্তম মনে করে সুনতকে অবজ্ঞা করার পর্যায়ে নিয়ে যায় আর এই চেতনা আমার ভিতরে থাকলে আমার ভালোবাসাও উল্টে যাবে অর্থাৎ হুবহু রসুল্লাহামের মতো দরুদ পড়ছে সালাম পড়ছে তার মতো সালাত পড়ছে তার প্রতি মহব্বত আসবে না কিন্তু হুবহু রসুলের কাপড় পড়ছে হয়তো এটা থেকে মহব্বত বেশি এসে যাবে কিন্তু এবাদতের গুরুত্ব রসুল্লাম বেশি দিয়েছে সময় দর্শক অন্য একটা বিষয় সকল ক্ষেত্রেই কোন এবাদত কোন মো আমলাতের গুরুত্ব কতটুকু এটা আমাদের রসুলাম থেকে জানতে হবে যেমন দাড়ি রাখা এটা একটা সুনানির্দেশিত কাজ টুপি মাথায় দেওয়া পাগড়ি পরা এটা একটা সুনানির্দেশিত কাজ রসুলাম টুপি পড়তেন পাগড়ি পরতেন কিন্তু এগুলো পড়তে হবে নির্দেশ দিয়েছেন না পড়লে আপত্তি করেছেন কোথাও নেই কিন্তু রসুল দাঁড়িয়ে রাখতেন দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন দাড়ি কেটে ফেলতে নিষেধ করেছেন আপত্তি করেছেন কঠিন নিষেধ করেছেন তাহলে দুটোর গুরুত্ব সমান নয় এখন আমরা যদি কেউ টুপি পাগড়ি জুব্বা জামার গুরুত্ব বেশি দিই দাঁড়িয়ে গুরুত্ব কম দিই তাহলে সুন্নতের নামে আমরা সুন্নতকে ছোট বানানো সুন্নতকে অবজ্ঞ করার পাপে লিপ্ত হয়ে যাব। এবাদতের ভিতরেও তাই আছে সালাতের বিষয় দেখেন সালাতের অনেক কাজ রসুল্লাহলাম করেছেন সালাত আদায় করা সবচেয়ে বড় এবাদত আবার সালাতের পদ্ধতিতে কিছু কিছু কাজ আছে যেখানে রসুল্লাহসাল আপত্তি করেছেন নিষেধ করেছেন এক ব্যক্তি সালাদ আদায় করছে ঘন ঘন রুকু সেজ্জা দিচ্ছে এতমিনানের সাথে নয় শান্ত ভাবে নয় রসুলাম মসজিদে আসছেন রসুল্লাম বসে আছেন মসজিদে নবমীতে সালাত আদায় করে রসুল্লাহ আসালামকে সালাম দিচ্ছে কারণ মসজিদে ঢুকে সালাত আদায় করা এটা রসুল্লাম নির্দেশ সালাত আদায় না করে যে রসুল বসে পড়া এটা রসুল নির্দেশ না সালাত আদায় করে রসুল্লাসালামের কাছে সালাম দিচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসসালাম বলছেন এর যে পসলি ফাইন না কালাম তসল্লে ফিরে যাও সালাত আদায় করো কারণ তুমি সালাদ হয়নি তিন বার এভাবে পড়লো লোকটা সে বলছে ভালো পারেন আপনি শিখিয়ে দেন রসুল্লাহ প্রথমবারই শেখাতে পারতেন তার ভিতরে শেখার আবেগটা তৈরি করার জন্য তিনি এভাবে শিক্ষা দিলেন সময় দর্শক তিনি কি শিক্ষা দিলেন সালাতের কোন বিষয়টা মারাত্মকভাবে ধরলেন বিরতির পরে আমরা সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন ওসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি Music समय भवहार दुनिया भी किसी दाय दायित्व पालन कर সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 বার বার বললেন্লি কাল সাল্লি ফিরে যাও সালাত আদায় করো তোমার হয় না। তিনি তাকে শিখিয়ে দিলেন তুমি শান্তভাবে দাঁড়াবে শান্ত রুকুতে যাবে কোরআনে যতটুকু পারো পড়বে শান্তভাবে রুকুতে যাবে রুকুতে শান্ত হয়ে যাবে দাঁড়াবে দাঁড়িয়ে পরিপূর্ণ শান্ত হয়ে যাবে স্যাচদায় পরিপূর্ণ শান্ত হয়ে থাকবে দুই পরিপূর্ণ শান্ত হবে আন্তরিকতা শান্তভাবে সালাতা দেয় শিখিয়ে দিলেন এজন্যই জন্যই সম্মানিত দর্শক আমরা বিষয়ে সতর্ক হই আমরা রসুল্লাহ সাল্লাম যে বিষয়কে যতটুকু গুরুত্ব দিয়েছেন সেই পর্যায়ে ভালোবাসতে হবে সন্তান প্রতিপালনের গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের হক আদায় স্ত্রী পাড়া প্রতিবেশী এতিম বিধবা এদের অধিকার আদায় এদের সেবার গুরুত্ব দেওয়া হয়েছে ওজন দেওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে ইনসাফ গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো কোরআন এবং সুন্নাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আবার অনেক এবাদত আছে খুবই ভালো তাহাজ পড়া জিকির করা দরুদ পড়া সালাম পড়া অনেক গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু কোরআন এবং এগুলো এই মানে রাখা হয়নি। এখন যদি এক ব্যক্তি কোরআন এবং সুন্নাই যেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পালন করে কিন্তু অন্য বিষয়ে তুটি আছে পোশাকে তুটি আছে হয়তো তাহাজতে তুটি আছে হয়তো মুস্তাহাব সুনতের ভিতরে কিছু তুটি আছে আমি এই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এক ব্যক্তি সলাৎ আদায় করে হালাল খায় এক ব্যক্তি দিনের যেগুলো আল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে রসুল্লাহাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন যেটা না করলে ধ্বংসের কথা বলেছেন জাহান নামের কথা বলেছেন এগুলো পালন করে কিন্তু এর বাইরে কিছু কিছু বিষয় আছে রসুল্লাহামের সহি সন্ন্যত অথবা কোনো ব্যক্তির ইশতেহার তিনি মানেন না এজন্য তাকে অবজ্ঞা করব হেও করবো অথবা ওইখানে যারা ভুল করছেন এইখানে যারা মানছেন তাদেরকে ওই কোরআন মানা হাদিস মানা ব্যক্তির চেয়ে বেশি ভালোবাসবো এতে আমরা প্রতারিত হব। আমাদেরও ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আল্লাহর জন্য ভালোবাসার নামে আমরা প্রতারিত হচ্ছি পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি সম্মানত দর্শক কাজেই রসল্লা সাল্লাহ আসালামের এরতেবাটাকে মানদণ্ড রাখতে হবে এবং এরতেবাকে একেবারে একে পরিপূর্ণ খালেস ধরতে হবে রসল্লাহ সাল্লাম যেটাকে বেশি গুরুত্ব দিয়েছে সেটাকে যে বেশি গুরুত্ব দিয়েছে যেটা কম গুরুত্ব দিয়েছেন সেখানে তুটি আছে আমরা ভালোবাসব বেশি কারণ অন্তত একজন সালাত আদায় করছেন তার গুরুত্ব আর একজন সালাত নিয়মিত আদায় করছেন না অন্যান্য বিভিন্ন ভালো কাজ করছেন তার গুরুত্ব এক হতে পারে না আমরা যদি একজন সালাতে অবহেলাকারী অন্যান্য কাজে ভালো তাকে বেশি ভালোবাসি নানা অজুহাত দিয়ে তাহলে এটা আল্লাহর জন্য প্রেম হবে না আমাদের ব্যক্তিগত মন মর্জির মতো প্রেম হবে এ বিষয়ে সতর্ক হতে হবে সম্মানিত দর্শক আমাদেরকে আর এই মানদণ্ড ঠিক রেখে যদি আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি তাহলে কত বরকত মর্যাদা এটা রসুল্লাহ সাল্লাহাম বিভিন্ন হাদিসে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহামের সহি হাদিস শেখ নাসরুদ্দিন আলবানি রাহমুল্লাহ সাহিহার ভিতরে সেল সাই জন্যই শাসবে আপন করে নেবে ওলি বানিয়ে নেবে আর আল্লাহর জন্যই দূরত্ব করবে শত্রুতা করবে আল্লাহর জন্যই ভালোবাসবে আল্লাহর জন্যই অপছন্দ করবে সমান্ত দর্শক তাহলে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালো না বাসা অপছন্দ করা আল্লাহর জন্য বন্ধুত্ব করা আল্লাহর জন্য শত্রুতা করা এটা হলো ইমানের সবচেয়ে শক্তিশালী রশ্মি কেন যদি আপনি ক্ষেত্রে আল্লাহ তা আলাকে মানদণ্ড রাখেন রসুলাম এরতে বাকে মানদণ্ড রাখেন তাহলে আপনার ইমান সতেজ থাকবে কখনোই নষ্ট হবে না কিন্তু এক্ষেত্রে অন্য কিছু আসলেই ইমান আস্তে আস্তে দুর্বল হতে পারে নষ্টও হতে পারে যেমন আপনার যে লোকটা লোকটা মানদণ্ডার মোত্তাকি হালাল খোর এটা আমার বিচার নয় লোকটা আমার দলের কিনা অথবা আমার গ্রামের কিনা আমার দেশের কিনা এটা আমার বিবেচ্য এর আলোকে আমি তার সাথে লেনদেন করব। একজন খুব ধার্মিক নামাজি সালাদ সিয়াম আদায়কারী ব্যক্তিও যদি অন্য দলের হয় তার প্রতি অত টান থাকবে না তার মানে আপনার ভালোবাসা বন্ধুত্ব সততার মানদণ্ড মাপকাঠি হয়ে গেছে আপনার অন্য একটা মত বা দল বা দেশ আপনার এক্ষেত্রে আর যদি আপনার আমি আমি পারি থাকতে কিন্তু আমারও দল করে মানদণ্ডাগার কোনো দেশে আমার জন্ম কোনো গ্রামে আমার জন্ম কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি এখানে যারা আছে তাদের প্রতি আমার টান থাকবে খুবই স্বাভাবিক তবে আমার মূল বিচার্য লোকটা আল্লাহ এবং তার রসুল সরাইসালামের পথে কতটুকু আছে এর আলোকে আমার বিশ্বাস আমার ভক্তি আমার শ্রদ্ধা আমার ভালোবাসার ব্যারোমিটার কমবে বাড়বে আমি অন্য কিছুকে এখানে ঢুকতে দেব না এটা যদি আপনি অর্জন করতে পারেন সম্মানত দর্শক তাহলে আপনার ইমানের ভিতরে ময়লা ঢোকার আর কোনো পথ থাকবে না এজন্যই আল্লাহ রসুল বলছেন আল্লাহর জন্য ভালোবাসা শত্রুতা আল্লাহর জন্যই বন্ধুত্ব এবং অপছন্দ এটাই হলো ইমানের সবচেয়ে নিরাপদ শক্তিশালী রসিদ অন্য হাদিসে রসুল্লাহ আসালাম বলছেন মান আহাবলিল্লাহি ও আবুদ আলিল্লাহি وَأَعْتَى عَلِ اللَّهِ وَمَنَ عَلِ اللَّهِ فَخَدْ اسْتَكْمَلَ الْإِيمَانِ جي بيكتی اللَّر جنوئی بھالو بشي اللَّر جنوئی شطلو تا کري با پسندو کري اللَّر جنوئی دائي اللَّر جنوئی دیوابوندو کري اوئی بيكتی تار ايمان کے پوری پورنو کرتے کرسے شامت درشو ایکا نو امرو اونک এবং তার রসুল আল্লাহর জন্য করতে বলেছেন আমার ব্যক্তিগত মত ব্যক্তিগত ইস্তেহাত ব্যক্তিগত দলকে আল্লাহর একমাত্র মত মনে করে তাকে মানদণ্ড বানাতে বলেননি আমরা কিন্তু এখানে চলে যাই হাব্বালিল্লা আল্লাহর জন্য ভালোবাসে কোরআনের আলোকে সহি সুলনার আলোকে যেটা বেশি গুরুত্ব সেটা বেশি গুরুত্ব যেটা কম গুরুত্ব কম গুরুত্ব কিন্তু আমরা অনেক সময় এমন একটা মহা ভুল করি যে ভুলের ملنطة عبدالله بن عمر رضي الله تعالى عنه صحيح بخارير برنونا بلسن انهم اتوا الى آيات نزلت في الكفار فاجعلوها للمسلمين او مؤمنين امرا کافر در بشوئے او مسلم در بشوئے او بشش در بشوئے اسلام در بشوئے اللہ جے بشوئے گلو جے آيات گلو بدان گلو دیسن شدہ که مسلمان در کتے پروکریفری حب للا اللہ, اللہ جار انت رج اللہ ربط তার রসলসার ইমান থাকলে চলবে না সালাত আদায় করলেও চলবে না সিয়াম পালন করলেও চলবে না আমার এই নির্দিষ্ট মত নির্দিষ্ট দল এর ভিতরে আসলে সেটা আল্লাহর জন্য ভালোবাসা সময় দর্শক আপনি আল্লাহর জন্য ভালোবাসেননি আপনি একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য গুরুর জন্য দলীয় নেতার জন্য অথবা ব্যক্তির ইশতেহাদের জন্য ভালোবেসেছেন আপনি আল্লাহর জন্য ভালোবাসার নামে ইমানদার মুমেনকে হিংসা করেছেন শত্রু বানিয়েছেন আর মুমেনকে শত্রু বানিয়ে আপনার ইমানকে ক্ষতিগ্রস্ত করেছেন আপনি যদি মুমেনকে তার ইমান থাকা সত্য শত্রু বানিয়ে ফেলেন তাহলে এর সে বড় প্রাপ্ত হতে পারে না কাজী। আল্লাহ বলেছেন আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহর জন্য শত্রু করো অর্থাৎ যার ভিতরে ইমান আসে তাকে ভালোবাসো যার ইমান নেই তাকে তুমি শত্রুতা করো যারা ইসলামের সাথে শত্রুতা করো তাদের শত্রুতা করো কিন্তু এই হাদিসগুলোকে যদি আমরা মোমেনের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের হাদিস পালন করা হবে না হাদিসের অপব্যাখ্যা করে নিজেদেরকে এবং অন্যদেরকে ক্ষতি করা হয়ে যাবে কাজেই এই হাদিসগুলোর অর্থ হল যে ভালোবাসা বাড়বে কমবে আল্লাহর জন্য কাজে যার ভিতরে আল্লাহর প্রতি ইমানন্ত তৌহিতটা আছে শিরিক মুক্ত আছে আমি তাকে ভালোবাসবো কারণ আল্লাহটাকে সবচেয়ে ভালোবাসেন এটা ইমান রসুল ইসারতের বিশ্বাস আছে আমি তাকে ভালোবাসবো যার ভিতরে এরপরে সালাত আছে আল্লাহ যেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সিনেমার পরে তাকে ভালোবাসবো সালাতের পাশাপাশি অন্যান্য ভুল থাকতে পারে যে কারণে তার ভালোবাসার কমতি হবে কিন্তু ইমান আছে তাউিদ আছে সন্না আছে সালাত আছে সিয়াম আছে জাকাত আছে বান্দার হক আছে ওজনে ঠিক দেয় আল্লাহ যেগুলোকে গুরুত্ব দেন সব দিচ্ছে কিন্তু আমরা কিছু বানিয়ে নিয়েছি এটা হয়তো সে মানে না হয়তো করে। কাজেই তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসব না আপনি তো আল্লাহ ভালোবাসছেন আপনার ব্যক্তিগত মতের জন্য আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করছেন আপনি আল্লাহর জন্য ভালোবাসার নামে পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছেন কাজেই খুব ভালো করে মনে রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসার এই হাদিসগুলো যেখানে বলা হয়েছে আল্লাহর জন্য শত্রুতা করো আল্লাহর জন্য বিরোধী করো আল্লাহর জন্য অপছন্দ করো সেক্ষেত্রে মাকসুদুলো মূলত ইমানকে মানদণ্ড রাখা আল্লাহ যেগুলোকে মানদণ্ড দিন সেগুলোকে মানদণ্ড রাখা আমরা অন্য কিছুকে মানদণ্ড রাখলে কাফের অমুসলিমদের ইসলামের সত্যদের বিপারে যে বিষয়গুলো এসেছে ওগুলোকে মুমিনের ক্ষেত্রে প্রয়োগ করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ তালা হেফাজত করুন আমিন पेपर بو এখানে শেষ الله عليه محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته <تصفيق>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 थ्री जीरो नंबर জিরো ডবল ওয়ানো জিরো টু থ্রি টাকা জীবন শেষ হয়ে যাবে এই জীবন তারপরে মৃত্যু তারপরে আছে আমাদের আখের তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দেয়া হবে যেসব কাজ আমরা করি তার হিসাব একদিন দিতেই হবে এই দুনিয়া ছেড়ে আল্লাহ হাজির হতে হবে ফিরে যেতে হবে जमेती सफल होते दुनियाओ आखिरत प्रतिशनवारटाय पुनः सम्प्रचार दोपुर बारोटाय बांगे बीस टी